আলহামদুলিল্লাহ ওসলাত আমরা আহম্মদারাবাহিকভাবে আলোচনা করে এই সিরিজ এবং আপনারা জানেন আমাদের এই আলোচনাকে সাজানো হয়েছে একটি টাইম লাইন অনুসারে সুতরাং যেই নবী আগে এসেছেন তার আলোচনা আগে হয়েছে এভাবে আমরা অগ্রসর হচ্ছি সুফান এই ধারাবাহিকতা রক্ষার মধ্যেও एक सुंदर पैटार्न देखते पाई जी फुटे उठे जेमन आजम अल्लमर जीवनी आलोचनार्ध्यमें जेने सृष्टिर उद्देश्य एवं मानुष्य चिरंतन शत्रु शयतान सम्पर् परवर्ती आलोचना करू आल्लम हउूद साउलेह सुब एब्राहिम आल्लम तरह सम्पर् ते जीवनी आलोचन आलोह ताल मूलत फोकस कर परवर्ती मध्यवर्तकूब यूसुफ आईूब आलिमूसलम यही धारावाहिकताय आज के जख इनशालाउनू सलामरिया जीवन सम्पर्नबाला देखते पाब जे अंशे हाइलैट करा से तर दुख कष्ट विपदग्रस्त होपदे सबर एवं विपद मुख्य और बसि आल्लर दिखे झुके जावा आल्लर अभिमुखी हवार कहनी दुनिया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 আর কথা না হচ্ছে কুরআ তাকে বলেছেন জুন নুন আরবি নুন শব্দের অর্থ মাছ সাহিবুল হুত এই শব্দের অর্থ তাই মাছওয়ালা মাছওয়ালা নবী আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ইউনুস তিনি ছিলেন রাসুলদের একজন সাইদানা ইউনুসাল্লাম তাকে ইরাকের একটি অঞ্চলে প্রেরণ করা হয়েছিল বর্তমানের মসুল শহর যে অঞ্চলে সেই মসুলের নিনোয়া বা নিনোভা এই অঞ্চলে জন্য তিনি কাজ করে যাচ্ছিলেন তিনি তার জাতির লোকেদেরকে দাওয়া উপস্থাপন করছিলেন তাদেরকে আল্লাহ দিকে আহ্বান করছিলেন কিন্তু বরাবরের মতোই অন্যান্য সব সম্প্রদায়ের মতো এই জাতির লোকেরাও তার সেই আহ্বানে সাড়া দেয়নি বরং তারা তার প্রতি নির্দয়ে নির্মম আচরণ শুরু করল তাকে প্রত্যাখ্যান করল লোকেরা তাকে তিরস্কার করল এবং ইমানের পরিবর্তে আলোচকতাওয়ালার দিনের প্রতি কুফর এবং শত্রুতাকে প্রকাশ করল এই জন্য আমরা দেখতে পাই আলোচকমতাওয়ালা এই তিরন্তন সংঘাত সম্পর্কে কুরআনে বলেছেন আলাল ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون ಬಂದাগির জন্য আক্ষেপ আফসোস তাদের কাছে এমন কোন রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রোহ করেনি এই জাতির এমন বিপরীত প্রতিক্রিয়া দেখে সাইয়েদ ইনুস আলাইহিস সালাম তিনি বিরক্ত হয়ে গেলেন উত্তেজিত হলেন সাইয়েদ ইনুস আলাইহিস সালাম তিনি বললেন এই লোকেরা দাওয়াত যক্কনাই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 হঠাৎ করে সাগর অশান্ত হয়ে উঠল চারদিকে বড় বড় ঢেউ এসে আশ্রয় প্রতি শুরু করল প্রবল ঝড় শুরু হয়ে গেল নৌকার যাত্রীরা চিন্তা করলো বেঁচে থাকতে হলে আমাদেরকে বোঝা কমাতে হবে মালপত্রগুলো ফেলে দিতে হবে কাজে নৌকার লোড কমানোর জন্য তারা নিজেদের মালপত্রগুলো সমুদ্রে ফেলে দিল কিন্তু সেটাও যথেষ্ট প্রমাণিত হলো না ঝড় তুফান এবং বড় বড় সামুদ্রিক ঢেউ এসে নৌকার উপর আশ্রয় পড়তে লাগলো নৌকা ডুবে যাওয়ার উপক্রম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 কিছুতেই তারা উদ্ধার পেতে পারে না সাইদিন ইউনুসাল্লা সাল্লাম তিনি বিষয়টি বুঝতে পেরেছিলেন লটারিতে পরপর তিনবার একই ব্যক্তির নাম ওঠা এই বিষয়টি নেহায়ত কাকতালীয় কিছু বিষয় নয় বরং ইমনুস আল্লাহ আল্লাহনবী তিনি বুঝতে পারলেন এই লটারিতে পরপর তিনবার তার নাম ওঠার বিষয়টি এটা আল্লাহ সুবাহতাল ইচ্ছাতেই ঘটেছে এবং আল্লাহ সুবাহতালা এর মাধ্যমে তাকে একটি বার্তা মেসেজ দিতে যাচ্ছেন। ইউনুসাল্লাহিস্লাম যখনই বিষয়টা বুঝতে পারলেন বিন্দু মাত্র এক মুহূর্ত দেরি না করে তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন এবং ঝাঁপ দেওয়ার সাথে সাথে একটি বিশাল সামুদ্রিক মাছ এসে তাকে গিলে ফেলল এবং তাকে নিয়ে সোজা যা সমুদ্রের তলদেশে অদৃশ্য হয়ে গেল মুফাসিরদের মতে সাইজানা ইউনুসল্লাহিম যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিলেন মাছ তাকে গিলে ফেলল তিনি অচেতন হয়ে পড়েছিলেন উত্তাল সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তিনি তার চেতনাকে হারিয়ে ফেললেন সংজ্ঞা হারিয়ে ফেললেন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 कि चिंता बसिक्षण स्थायी हलना चारदी के हाथ बेड़ा लगलें एवं कबर नृत्यु बरण करें बर पास्थल अवस्थान करूल सल्लम पेटे बंदी हलन माचर पकस्थली एट आरामदायक स्थान नये को फाइव स्टार होटेल नय पकस्थल क्षेत्री पास्थल क्या हम खाद्य के हजम कर হার মাংস সবকিছুকে গলিয়ে নার জন্য হজম করার জন্য যে সমস্ত আমরা লক্ষ্যগুলো দেখতে পাবো মাছ তারা খাদ্য চিবিয়ে খায় না বরং সম্পূর্ণ খাদ্যকে আস্ত তারা গিরে ফেলে আপনি যদি কখনো একটি মাছকে আড়াড়ি চিরে ফেলেন মাছের ব্যবছেদ করেন সেখানে সম্পূর্ণ খাদ্যকেই আপনি পাবেন বড় বড় মাছের পেটে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 সেই পরীক্ষা আসার এক সেকেন্ড পূর্বেও বিন্দু মাত্রিস বন্দী হলেন আটক হলেন এমন কঠিন বিপদের মুহূর্তে সাইদান ইউনুস আল্লাহিসাল্লাম চেতনা ফিরে পেয়ে সর্বপ্রথম কোন কাজটি করেছিলেন সর্বপ্রথম ইউনুস আল্লাহিসাল্লাম তিনি যখন নিজের চেতনা ফিরে পেলেন মুহূর্তের মধ্যে তিনি আল্লাহ সিজদায় পরে গেলেন তিনি বললেন ইয়ে আল্লাহ আমি আপনাকে সিজা করছি এমন এক স্থানে যেখানে এর আগে আপনার কোনো আপনাকে কোনজা করেনি এরপর ইনুস আলা তার সেই বিখ্যাত দুয়াটি করলেন যা পরবর্তীতে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে উল্লেখ করেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন ইল্লা সেই অন্ধকারে বসে আমাকে আহ্বান করল আমাকে ডাকল। আল্লাহ ডাকলি ব্যতীত মাবুদ নেই তুমি পবিত্র তুমি মহান অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি ইউনুস আল্লাহ সালাম তিনি বললেন এ আল্লাহ তুমি পবিত্র তুমি মহান আর আমি অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন হয়ে গেছি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 আলোচনা মতালার একজন রাসুল এবং সেই জাতির উপরে তিনি দায়িত্বশীল ব্যক্তি আমরা জানি কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদেরকে আলোচনা মাতালা তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন ইউনুসাল্লাম তিনি তার জাতির লোকেদেরকে ত্যাগ করে চলে যাচ্ছেন তিনি জানতে না আজাব আসছে তিনি তার কাজ সম্পন্ন করেছেন দাওয়াতকে পৌঁছে দিয়েছেন কিন্তু সেই লোকেরা তাকে প্রত্যাখ্যান করেছে কাজেই তিনি আর অপেক্ষা না করে সেখান থেকে চলে যাচ্ছিলেন কিন্তু এই চলে যাওয়ার জন্য তিনি আল্লাহ সুতলার হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করেননি এই কারণে আমরা দেখতে পাই তিনি এই কঠিন পরীক্ষা সম্মুখীন হয়েছেন যেমন আল্লাহ বলেছেন অতঃ পর একটি মাছ তাকে গিলে ফেললো এম অবস্থায় যখন তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন বাহ্যিক দৃষ্টিতে ইউনসালামের এই কাজ এটা কোনো অপরাধ নয় কিন্তু আম্বি আলহামদাল্লাম আমরা জানি তাদের মর্যাদা অনেক উচ্চ অনেক ঊর্ধ্বে কাজে আল্লাহ মহাম্মতোলা তাদেরকে তাদের ছোটো খাটো মানবীয় ত্রুটির জন্য পাকড়াও করে থাকেন এবং সেই ত্রুটিগুলোকে তাদের জীব দশাতে সংশোধন করে দেন যেন সেটা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হয়ে থাকে ইমনুসাল্লা সাল্লামের মাছের পেটে যাওয়ার ঘটনাও ছিল তেমনই একটি ঘটনা আল্লাহ মোহাম্মতোল্লাহ কোরআনে বলেছেন সে অন্ধকারে বসে আমাকে ডাকল এই অন্ধকার কেমন ছিল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 আল্লাহ সুহামতাল্লাহ ফেরেস্তারা দুনিয়াতে জিকের হালাকাগুলোকেও সেভাবে দেখতে পাই আসমান থেকে আমরা অন্ধকার রাতে জল তারা দেখে চলার পথ ঠিক করি দিক নির্ণয় করি দুনিয়ার মানুষেরা রসুল সাল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা যেভাবে আসমানের তারাগুলোকে নক্ষত্রগুলোকে জ্বলতে দেখে ঠিক তেমনিভাবে ফেরেস্তারা আসমানে ফেরেস্তারা জমিনের বুকে তারার মতো জ্বলতে দেখেন সেই সমস্ত স্থানগুলোকে যেখানে কেউ আল্লাহর স্মরণ করছে আল্লাহ সুহামতাল্লাহর কথা বলছে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 অংশ নিতে পারেন এবং সেখানে উপস্থিত মানুষদের জন্য তার দোয়া করতে পারেন কাজেই আমরা আশা করি এই মুহূর্তে আমরাও সেই সমস্ত সৌভাগ্যবান মানুষদের একজন যাদেরকে আলসু মহামতালের ফেরেস্তারা ঘিরে রেখেছেন কাজেই আমরা আলসু মহামতালের কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে আমাদের গুনাগুলো থেকে আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে যে ফেরস্তারা ঘিরে রেখেছেন তারা আমাদের কল্যাণে যে সমস্ত দোয়া করছেন আলসু মহামতালার জন্য সেই দোয়াগুলোকে আমাদের জন্য কবুল করে নেন এবং আমাদেরকে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 ফেরেজ তারা দেখতেন যে তিনি এরপর তারা বললেন ই আল্লাহ আপনি কি এই বান্ধব উপর দয়া করবেন না আল্লাহ সুতল্লা বললেন হ্যাঁ ফেরেজ তাদের করা সুপারিশ কে আল্লাহাল্লাহ কবুল করলেন মঞ্জুর করলেন এবং আমরা দেখতে পাচ্ছি সুফান আল্লাহ সাথে সাথে আল্লাহ মহম্ম কুরআনে আমাদেরকে এই আমাদেরকে এই দুয়া কবুলের কারণ সম্পর্কেও জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন যদি সে আল্লাহর পবিত্রতা এবং মাহাত্মোষণা না করতো যদি আল্লাহ তাজবি না তবে সেই মাছের পেটে কিয়ামত পর্যন্ত তাকে থাকতে হতো ফেরেজরা সুপারিশ করেছিল কারণ তারা ইনুসালিস সম্পর্কে জানতেন ইমনুসল্লাহলামের পূর্বের নেক আমলগুলো সম্পর্কে তারা জানতেন তিনি আল্লাহ সুহামতালাকে সবসময় স্মরণে রেখেছিলেন তার সুখ স্বাচ্ছন্দের সময় তিনি আলাহ সুহামতাল্লাহকে স্মরণ করেছেন এ কারণে আমরা দেখতে পাচ্ছি বিপদের সময় আল্লাহ সুহামতাল্লাহ তাকে স্মরণ করলেন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 আল্লাহ সুতাল তাকে উদ্ধার করলেন মুক্ত করে দিলেন সারা দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম ইমন সাল্লামের এই ঘটনা এবং তার উদ্ধার করার প্রসঙ্গে একজন সাহাবি তিনি রাসু সাল্লামের কাছে এসে জানতে চাইলেন জিজ্ঞাসা করলেন এই দুয়া এটা কি শুধুমাত্রের জন্যই নাকি ব্যবহার করতে পারবো কিনা এবং সেটা কি কবুল হবে রসুবুল্লাহাম বললেন হ্যাঁ তুমি কি দেখো কি বলেছেন আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন আর এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে সব সময় উদ্ধার করে থাকি আল্লাহ কুরআ বলেছেন আমি ইউনুস উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি এই জন্যেই আমরা দেখতে পাই তিনি বলেছেন এই আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন এবং সেই দোয়াটা কি ছিল ইয়াকিন এবং ইসের সাথে আমাদেরকে দোয়া করতে হবে কঠিন বিপদে এই দৃঢ় বিশ্বাস ইয়াকিন আমাদের অন্তরে রাখতে হবে যদি কেউ আমাকে এখান থেকে উদ্ধার করে থাকেন সেটা হবেন একমাত্র আহ্বান করতে হবে সেক্ষেত্রে আলাহামুসাহের জন্য যেভাবে সাড়া দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে ইনশা আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন ইউনুসাল্লাকে মাছের পেট থেকে উদ্ধার করা হলো এবং আল্লাহ সুহাম্মাল্লাহ তাকে নিরাপদে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 তার কাছে এমন কিছুই ছিল না যা তাকে সূর্যের কড়া রোদ থেকে ছায়া দিবে কিংবা সমুদ্র সৈকতের সেই বাতাস থেকে তাকে রক্ষা করবে আল্লাহ করলেন একটি গাছ উদ্গত করতে যেটা তাকে ছায়া দিবে এবং খাদ্য দিবে আল্লাহ সুহাম্মাল কুরআনে বলেছেন তার উপর আমি একটি লাউ গাছ উদ্গত করলাম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 এবং এর মধ্যে অনেক বরকত এবং সেবায় নিয়োজিত হতে পারে ইউনুস আলাহিসামের জন্য সমুদ্রের মাছ এবং সমুদ্র লতা জাতীয় গাছ তার সেবায় নিযুক্ত হয়েছিল ইউনুস সালাম তিনি যখন সুস্থতা লাভ করলেন আরোগ্য লাভ করলেন আল্লাহ তাকে পুনরায় তার জনপদে ফেরত পাঠালেন তিনি তার শহরে ফিরে গেলেন আল্লাহ যখন ইউনুসাল্লাহ সাল্লাম তার জাতির লোকেদেরকে ত্যাগ করে চলে যাচ্ছিলেন আল্লাহাল আজাবকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন সেই অবস্থায় ইউনুসাল্লাহ সালাম দেখলেন যে তার জনপদের একজন ব্যক্তিও তার উপর সবাই তাকে প্রত্যাখ্যান করেছে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 ই কৌময়ৌময়াল عذاب ক্যাহু في الحياة দু সম্প্রদায় ছাড়া আর কোনো জনপদ এমন ছিল না যে জনপদ দেখে ইমান এনেছিল এবং এই ইমান তাদের কোনো উপকার করতে পেরেছে তারা যখন আলসার উপর ইমান আনলো। তখন আমি তাদের এই পার্থিব জীবনের অপমানজনক আজাবকে তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদেরকে এক সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ এবং জনপদের আহ্বানে আলাসমতাল তাদেরকে তাদের উপরে নির্ধারিত আজাব থেকে উদ্ধার করলেন রক্ষা করলেন এই ঘটনাকে আলাসু মোহাম্মতাল্লাহ সুর মাধ্যমে রাসুল সাল্লাহামের কাছে উপস্থাপন করছেন আল্লাহ সুরা কালামে রাসুল্ল সাল্লাহ সাল্লামকে ইউনুস্লাহামের কাহিনী বলে দিচ্ছেন এই সুরাটি জীবনে নাজিল হয়েছিল যখন রাসুল সাল্লাহ তার জাতির লোকেরা ইউনুস্লামের কম এর লোকেদের ইউনুস্লামের কাহিনীকে রাসুল্লাহ সাল্লামের কাছে উপস্থাপন করা এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য একটি শক্তিশালী মানসিক সাপোর্ট সাইকোলজিক্যাল সাপোর্ট ইউনুসাল্লাহ সালামের শিক্ষা আল্লাহ রসুল্লাম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 মাছের পেটে থাকা অবস্থায় যেভাবে নিজের দুর্বলতাকে পেশ করে আল্লাহ দোয়া করেছিলেন ঠিক তেমনি ভাবে রক্তাক্ত অবস্থায় আহত শরীর শরীর নিয়ে আঙ্গুর গাছের ছায় বসে দোয়া করেছিলেন আল্লাহ নিজের দুর্বলতাকে পেশ করেছিলেন আমরা দেখতে পাই আইসার দিল্লাহা তার থেকে বর্ণিত একটি হাদিস আমরা জানতে পারি তিনি প্রশ্ন করেছিলেন ইয়ে রাসুলাল্লাহ আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটি ছিল তার সমগ্র জীবন তিনি কষ্টে কাটিয়েছেন হত্যা করতে সিজদারত অবস্থায় তার মাথার উপরে উটের ভুড়ি চাপিয়ে দিয়েছিল এতগুলো ঘটনার মধ্যে কোন দিনটাকে আল্লাহ রসুলাম তার জীবনের সবচেয়ে কষ্টের দিন হিসেবে বেছে নিয়েছিলেন তিনি বলেছিলেন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 মানুষে অবস্থা সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পারি তার কতটা কষ্ট ছিল যখন সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল সেই আঙ্গুর বাগানে আল্লাহ রসুল্লাহ আসলামের সাথে মক্কার কাফের সর্দার উতবা ইবনে রাবেয়া তার ছেলেদের সাথে দেখা হলো আল্লাহ রসুলকে দেখে তাদের মনে কিছুটা দয়া জাগ্রত হল সেখানে তাদের দাসকে পাঠিয়ে দিল একথক আঙ্গুর দিয়ে আল্লাহ রসুল্লাহ আসাল্লাম বিসমিল্লা বলে আঙ্গুর খাওয়া শুরু করলেন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 সমগ্র জনপদ আল্লাহর ইমানের কাহিনী শুনিয়ে আল্লাহ ইউনুসাল্লা কাহিনী বর্ণনা করা শেষ করার পর প্রথম যে শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন সেটা হচ্ছে অর্থাৎ সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহ সুহাম তাল্লাহ বলেছেন অতএব তুমি তোমার রবের হুকুমের জন্য সবর করো আর তুমি সেই মাছ ওলার মতো হই না যখন সে দুঃখে কাতর হয়ে তার রবকে আহ্বান করেছিল ডেকে নিক্ষিপ্ত হতো এরপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ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 বাহ্যিক দৃষ্টিতে কোনো বস্তু খারাপ মনে হলেও নেক ব্যক্তিদের জন্য আল্লাহ আমরা দেখতে পেয়েছি লটারিতে পরপর তিনবার যখন ইউরুনের নাম উঠে আসলো সমুদ্রে যখন তিনি নিজেকে ছুড়ে ফেলে দিলেন এটা তার জন্য বাহ্যিকভাবে খারাপ ক্ষতিকর মনে হলেও আলোসবাদ ইউরুন সাল্লাহিস্লামের জন্য উত্তম ফয়সালা দান করেছেন এবং তাকে সেই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন আলাহ মহাম্মতালা চেয়েছেন যেন তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন এবং এটা বোঝামাত্র পরিমান করে তিনি সমুদ্রে পড়েছেন এবং তাকে সেখানে ডুবে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য গিলে কাজেই মানবিক সীমিত বোধশক্তি দিয়ে আল্লাহ সুহামাত হুকুমের পেছনে কি প্রজ্ঞা রয়েছে সেটা যাচাই করা কখনই উচিত নয় সেই ক্ষমতা আমাদের নেই বরং এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে आल्लास महत जाते जी भाव करते कर मध्य समाधान ए तार मध्य रही है मंदर कल्याण